আবদুল্লাহ ইবনু উমার বর্ণিত তিনি বলেন উমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন রাতে কোনো সময় তার গোসল ফার্জ হয় তখন কি করতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে বললেন অজু করবে রজ্জান ধুয়ে নিবে তারপর ঘুমাবে